الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد ريضا الشرق السرطة আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে আরেকটি ফিকে মাসালা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যখন জামাত শুরু হয়ে যায় কোন ফরজ নামাজের জামাতের জন্য তখন কোনো ব্যক্তি নতুন করে কোনো নফল নামাজ পড়তে পারবে না হম সে একা ওই ফরজের জামাত বাদ দিয়ে সে একা কি কোন সময় করেন ইদা উক সলা সলা যে যখন জামাতে সালাত যখন শুরু করে দেওয়া হয় হম তার একামত হয়ে যায় তখন সে ফরজ নামাজ ছাড়া আর কোন নামাজ চাপবে না এটা মুসলিম শরীফের জন্য তুমি কি ফজরের নামাজ কি চার রাগাত পড়তেছো হম এটা প্রশ্ন করেছেন হাদিসটা মুসলিমের মধ্যে এসে সে নম্বর সুতরাং জামাতের একামত শুরু হয়ে গেলে আর কোনো এখন কথা হচ্ছে যেমন শুরু করেছে যেমন সুরা মিলানো এই জাতীয় এবং প্রত্যেক রুকু সেজদের মধ্যে একটা তাজবি পড়তে পারে কারণ তার উদ্দেশ্য থাকবে তাকবির ফজিলত পাওয়া এবং আপনার ফরজ নামাজের গুরুত্ব দেওয়া কে কেউ বলেছেন এই ক্ষেত্রে একটু বিস্তারিত বলে যে যখন একামত দেওয়া হয় তখন যদি আর যদি একামত দেওয়া হয় নামাজ শেষ করা পর্যন্ত আপনার তাকবীর পাশাপাশি প্রথম রাখাতে ছুটে যেতে পারে এই কারণে তারাই ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ শানু আমাদেরকে জামাত সালাতাদ প্রতি উৎসাহী করুন সেটাই আমরা কামনা করব মহমদ আজ